সেটা কার থেকে আসে আল্লাহর পক্ষ থেকে কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষেরা হকের প্রতি না। আল্লাপাক গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন পৃথিবীর অধিকাংশ মানুষ সত্যের প্রতি হকের একেবারে যুগে যুগে যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে এটা প্রমাণিত যে অধিকাংশ মানুষ হক সত্য গ্রহণ করে না তাহলে অধিকাংশ মানুষ হকের দলিল না সত্যের দলিল না আমাদের মানুষ সমাজের মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ধারণা আছে যে অধিকাংশ মানুষ মানুষ মানুষ যেখানে দেখে সংখ্যক দেখলে মনে করে। এত মানুষকে না বুঝি যায় নাকি এত মানুষকে না বুঝি দৌড়াইতেছে এত মানুষ কেন যাইতেছে তারা কি কেউ বুঝে না এটা হলো ছাগলের খাসিয়ত এইটা মানুষের মধ্যে ছাগলের খাচি আমরা এটাকে বলছে যে আল্লাহ যদি দুশোটা ছাগল থাকে একটা ছাগলের পালে সেখান থেকে চার এক দিকে দৌড় দিবেন বাকিগুলো সবগুলা ওগুলের পিছনে দৌড় দিবে বাকি গুলা আপনি ধরে রাখতে পারবেন না সবগুলো ওই দিকে চলে যাবে সবাই ওইদিকে দৌড় দিবে এই আল্লাহ আল্লাহাক বলছেন যে অধিকাংশ মানুষ পৃথিবীতে ইমান আনে না এটাই হলো স্বাভাবিক নিয়ম তাহলে অধিকাংশ মানুষের ব্যাপারে আবার আল্লাহাক রাসুলকে সতর্ক করছেন খবরদার আজকের দুনিয়াতে দেখেন যদি বলেন যে পৃথিবীর মোট জনসংখ্যা কত এর মধ্যে অধিকাংশ মানুষ ইমানের মধ্যে আছে না শির্কের মধ্যে আছে তো যদি বলেন যে যে আমেরিকার মানুষ রাশিয়ার মানুষ তারপরে ইউরোপের মানুষ এত বিমান আবিষ্কার করতেছে কত অত্যাধুনিক জিনিস আবিষ্কার করতেছে এদেরকে আল্লাহ কত জ্ঞান দিছে কত বড় পণ্ডিত কত বড় জ্ঞানী এরা কি বুঝে না এরা কোরআন মানে না আমি মানব কেন যদি এ কথা বলেন যে এত জ্ঞানী এত শিক্ষিত এত এরা আগানো এত কিছু আবিষ্কার করে এত কিছু জানে তারা এটা জানে না মানুষকে দুই রকম বলে সবাই দৌড়াইতেছে এখানে কি না বুঝি দৌড়ায় আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ দুনিয়াতে ইমান আনে না হকের প্রতি বিশ্বাস স্থাপন করে না হকের উপরে বিশ্বাস স্থাপন করে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহাকিস এরপরে নুয়াল ইসলামের ঘটনা বর্ণনা করছেন যে নুয়াল ইসলামের হকের দাওয়াতে কয়জন আসছিল সেই কথা আল্লাহাক বলছেন